انصرك انصرك الله الحمد لله نحمده ونستعينه وننبه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مظل له ومن يظلله فلا هذي له ونشهد أن محمد عبده ورسوله وصلى الله على سيد سيدنا محمد واله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تبارك وتعالى ولا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ في سَبِيلِ الله أَمْوَاتِ بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد من مثل قتل إلا كما يجد أحدكم من مثل قرصة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বড় এসান সেই বন্দাকে আল্লাহ পাক শাহাদ মর্যাদার মাধ্যমে তার নিজের खाटी एस बन्दू हिसाब से मर्जाबान तर नाम शहीद हिसाब से आख्यये मूलत जी परिणाम सामने বিলীন করে দিতে পারবে এটাই হল তার জীবনের চূড়ান্ত সফলতা আল্লাহ যিনি বরত্বের অধিকারী এবং বরত্বের যতগুলো দিক আছে রবীন্দ্রের জন্যই এটা উপযোগী বন্দা থেকে আল্লাহ পাক তার অহমিকা গৌরব हबीब सर्वश्रेष्ठ नबी तरह रसुल्लाम के जवान आल्ला मेहर से मर्यादा दान कर आलोचना गुण बदले যে বন্দার জন্য তার আদের চেয়ে বড় মর্যাদার বিষয় আর নেই প্রত্যেকে ধ্বংস নাই ফানা নাই আল্লাহ পাকের কাছে কোনো অক্ষমতা নাই দুর্বলতা নাই। তো বন্দার পক্ষ থেকে এই বিষয়গুলি যে পরিমান পাক দেখতে পান সেই বন্দার্লাপাকের কাছে সেই পরিমাণ যে শহীদ হয় সে নিজের মান সম্মান দুনিয়ার প্রতিষ্ঠা অর্থ সম্পদ এমনকি সব মানুষের কাছে স্বাভাবিকভাবে সৃষ্টিগতভাবে তার কাছে সবচেয়ে প্রিয় হইল তার জান। আর যা কিছু আছে সব জানের চেয়ে পরে স্বাভাবিকভাবে সৃষ্টিগতাবে একটা মানুষের সবচেয়ে প্রিয় হইল যান এই যানটাকে যখন পাকের কাছে সে সমর্পণ করে দেয় যানটাকে যখন কোরবান করে দেয় তাইলে তার নিজেকে শেষ করে দেওয়া আর দেওয়ার আল্লাপাকের কাছে নিজেকে দুর্বল বানানোর আর কোনো কোন বাকি রাখে নেই এই জন্য একটে বড় মর্যাদা আর কোন কিছু দিয়ে একটা বন্ধ কাছে পেতে পারে না এই জন্য সে যেন নিজের জীবনকে সার্থক বানিয়ে নিয়েছে এবং নিজের বাস্তবে তার সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের মধ্যে সে সফল হয়ে গেছে উপনীত হয়ে গেছে এবং এই ঘোষণা আল্লাহ রব আলমী নিজ কুরানি করিমের মধ্যে দিয়েছেন কি বলেছেন যে আল্লা পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বল বরং সে জীবিত কিন্তু তোমাদের উপলব্ধিতে অনুভূতিতে তার এই জীবনটা আসতেছে না আল্লাহ রব্বুল আলমী যেটাকে জীবন বলে ঘোষণা দিলেন বাস্তবে সেটা কি জীবন না হইয়া পারে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি চায় যে আমি বেঁচে থাকি আমার মৃত্যু না হোক কিন্তু এমন কোন ব্যক্তি আছে এমন কোন প্রাণী আছে যে দুনিয়ার মধ্যে সে চিরস্থায়ী হবে মরবে না না মৃত্যুকে জয় করে ফেলতে পারবে এমন কেউই নেই কিন্তু আল্লাহ রবাহ আলমিন বলে দিচ্ছেন যে এক দল আছে যাদেরকে কি বলা যাবে না মৃত বলা যাবে না তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত এই আয়তের মধ্যে তো আল্লাপাক বলেছেন তাদেরকে মৃত বল না তে অনেকের ধারণা হতে পারে এটা যে মৃত বলতে আল্লাপাক নিষেধ করেছেন শরীয়তের হুকুম এই জন্য আমরা তাদেরকে মৃত বলবো না আল্লাপাক বলতেছেন বিষয়টা শুধু শরীয়তের হুকুম হিসাবেই সীমিত না বরং যারা আল্লাহর পাশে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত কল্পনাও করোনা বাস্তবে তারা কি করে নাই মরে নেই বরং কি হয়েছে তারা জীবিত জীবিত হইলে তারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়ে এমন সম্মানের উপযুক্ত হয়ে গেছে যে দুনিয়ার গান্দা রিজিক এখন আর তাদের রুচিসম্মত নেই এই জন্য আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়ার জন্য নিজের দিকে টেনে নিয়ে গেছেন নিজের কাছে নিয়ে গেছেন এখানে আর ছাড়েন নাই এই পরিবেশ দুনিয়ার এই আলো বাতাস এটা এখন তার এত মর্যাদাবান ব্যক্তির কি থাকে নাই উপযোগী থাকে নাই এই জন্য এই সীমা থেকে আল্লাপাক তাকে নিয়ে গেছেন যার কারণে সে আমাদের কাছে মনে হইতেছে যে কি এই পৃথিবীর বলয়ের ভিতরে নাই কারণে মৃত আল্লাপাক বলতেছে বাস্তবে সে কিনা মৃত না মৃত মনেও কিরোনা बर लाभ कर सानिदेश रबीशर मध्य रसम सलाम्यक्ति मुराबी अवस्था मारा जासलिम राष्ट्रीम अवस्था से मारा जा की चलू जारी सीमांत स्वाभाविक मृत्युबरण कर लोलत जीवन के विलया दिल की बंद हो जाएल क्या चालू आई मृत्यू परवर्ती घाटी जीगुली সবগুলিতে শেখি সম্পূর্ণ বিপদাবদ মুক্ত এখন স্বাভাবিকভাবে আমাদের একটা মনের মধ্যে একটা চিন্তা আসতে পারে যে যত কিছুই হোক আল্লাপাক বলছেন যে মৃত বলোনা মৃত কল্পনা করোনা কিন্তু দুনিয়ার জীবনটা তো তার কি হয়ে গেল হাত হয়ে গেল এক ধরনের অনুশোচনা অনুতাপ তার ভিতরে কি করতে পারে থাকতে পারে আল্লাপাক মানুষের দিল সৃষ্টি করছেন মানুষের ভিতরে কি কি সংশয় আসতে পারে এই বিষয়গুলি আল্লাপাক কি করেছেন জানেন এই হিসেবে পরবর্তী অংশে কি বলে দিয়েছেন যে তারা আল্লাপাকের কাছে গিয়ে নিজের দুনিয়ার এই জীবনের জন্য এই দুনিয়ার জীবন চলে যাওয়ার কারণে অনুতপ্ত নাই বরং তারা আনন্দে উৎফুল্ল এবং তারা দুনিয়াতে যারা বেঁচে আছে এদেরকে সুসংবাদ শুনাইতেছে ইবন আব্বাস বর্ণনা আসছে যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা যখন পাকের নিকট সেই বড় নিয়ামত পাইছেন তখন তারা মনে আকাঙ্ক্ষা করতেছিলেন পাকের কাছে জয় আল্লাহ আমরা যেই বড় বিশাল নিয়ামত পাইয়া গেলাম না জানি পিছনে থেকে যাও আমাদের ভাইয়ারা এই বিষয়টাকে উপলব্ধি করতে না পাইরা পাই রাস্তাটা কি যদি কোন ভাবে আমরা তাদেরকে আমাদের পারতাম যে আমরা কি পরিমান নিয়ামত পেয়ে গেছি আল্লাহ রব আলিন বলেছেন যে ঠিক আছে আমি আমার পক্ষ তোমাদের পক্ষ থেকে তাদের কাছে কি পাঠিয়ে দিচ্ছি কি পাঠিয়ে দিচ্ছি আল্লাহ দিয়ে দিচ্ছে আল্লাহ পাক ঘোষণা দিতে আল্লাপ নিজের পক্ষ থেকে সুসংবাদ শুনাইতেছেন যে তারা সুসংবাদ দিতেছে তোমাদেরকে আল্লাহ পাকের অনুগ্রহ এবং আল্লাহ পাকের নিয়ামত পায়া মিন আর এই সুসংবাদ শুনাইতেছে যে মুমেনদের উজরত পারিশ্রমিক পুরস্কার আল্লাপাক কি করবেন না নষ্ট করবেন না এই যে আল্লাহ দিন রক্ষার জন্য দিনের হেফাজতের জন্য জীবন যে উৎসর্গ করে দেওয়া হলো এর কারণে তাদের যে পারিশ্রমিক পুরস্কার প্রাপ্য এটা কি হবে না পরিপূর্ণ আল্লাহ পেয়ে যাবে তারা একটা সংজ্ঞা দিয়ে দিতেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা সত্যবাদী না মিথ্যাবাদী জীবন দিয়া যারা কি করেছে ইমানের সত্যায়ন করেছে যার কারণে এদের নাম কি শহীদ নিজে সেই সাক্ষী যারা নিজের জীবন দিয়া হয়ে গেছে তারা কত বড় সত্যবাদী এই সত্যবাদী ব্যক্তিরা ইমানের একটা সংজ্ঞা দিয়া দিতেছে কি সং আল্লাহ পাক ইমানদারদের পারিশ্রমিক কি করবেন না পুরস্কার নষ্ট করবেন না তারা যারা যতক্ষণ আল্লাহর হুকুম পালন করে আর যেই ক্ষেত্রে জানিয়ে দিছে ইমানদার হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সারা দিয়েছে তাদের উপর আঘাত পৌঁছার পরেও বিপদ আসছে আঘাত আসছে আক্রমণ আসছে এরপর আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ তারা কি করে নাই ছেড়ে দেয় নাই মিনহুম তাদের মধ্যে যারা এই নে কামল করেছে ওয়া কৌ এবং আল্লাহকে ভয় করে চলেছে আজির তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আল্লাহ তাদেরকে ভয় কর সারা পৃথিবী তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে নেতু বিয়াল্লিশটা রাষ্ট্র সহ তোমাদের বিরুদ্ধে কি হয়েছে সব সাত সরঞ্জাম সহ প্রস্তুত হয়ে আছে ওদের কি কি কর ভয় করো সারা পৃথিবীর সব কাফের রাষ্ট্রগুলো তো আছেই মুসলিম রাষ্ট্রগুলো তোমাদেরকে শেষ করে ফেলার জন্য গিলে ফেলার জন্য কি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে ষাট লক্ষ্য সেনাবাহিনী আছে এইগুলিও তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কাফেরদের নির্দেশে সুতরাং কাফের তো কাফেরি বরং মুসলিম নামদারি যে শক্তিগুলো আছে যে ছাপ্পান্নটা রাষ্ট্র আছে ছাপ্পান্নটা রাষ্ট্রের প্রায় ষাট লক্ষের মতো কি আছে সেনাবাহিনী আছে এইগুলিও তোমাদের ধ্বংসের জন্য উপায় নেই মানুষের যখন এই ভয়ও তাদেরকে দেখায় তখন তারা কি বলে যা দাহুম ইমানা ভয়ে ভিতনা হয়ে তাদের ইমান কি হয়ে যায় বেড়ে যায় ওয়কলু হ্যা ল কি বলে তারা যে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট আসে আল্লাপাক যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ পাক জন্য যথেষ্ট আল্লাহ পাক উৎকৃষ্ট কর্মবিধায়ক এই ষাট লক্ষ্যের না ষাট কোটির ষড়যন্ত্র আল্লাহ তালা পরাজিত করিয়া আল্লাহ পাক এর তির আল্লাহ খালেক করে দেবেন আল্লাহ কাছের তাদের কৌশল প্রয়োগ করে আল্লাহ আল্লাপাক কৌশল কি করেন প্রয়োগ করেন আর আল্লাপ হলেন উৎকৃষ্ট কৌশল প্রয়োগকারী তাদের সব সরযন্ত্র সব সমরাস্ত্র সব ধরনের কৌশল সব ধরনের মিডিয়া উডিয়া যা আছে সব আল্লাহর সামনে ব্যর্থ কি বাধ্য সুতরাং এদের জন্য কোনো কিনাই ভয় নাই সারা পৃথিবী মানুষ ভয় দেখালো তাদের জন্য কোনো ভয় নাই প্রকৃত মুমেন হলো কারা তারা যারা এই সারা পৃথিবীর শত্রুতা আল্লাহর হুকুমের জন্য কিনে নিতে কি করে না কুণ্ঠিত হয় না মধ্যে পাক আল্লাপাক মুখেনদের বিপরীত গুণটা যারা নাকি মুমেনের নাম আছে তাদের মধ্যে কিন্তু মুমেনের কি নাই সিফত নাই এদের ব্যাপারে বলছেন কি বলেছেন ফালাম্মা কুতিবা আলি হিমুল কিতাল যখন যুদ্ধ জন্য কি করে দেওয়া হলো ফরজ করে দেওয়া হলো ইদা ফারি উমানাস ইয়াউদানাসা কাকাসিয়া তিল্লাহি ও আসাদা খাসিয়া যে লোকদের মধ্যে থেকে একটা দল তারা ভয় করে কাকে মানুষকে কেমন ভয় করে যেমন কাকে ভয় করা দরকার আল্লাহকে বরং আল্লাহর চেয়েও বেশি ভয় করে মানুষকে এই বিষয়টা অনেক সময় মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি করতে পারে যে মানুষকে আল্লাহর চেয়ে ভয় করে কেমনে এটা বাস্তবে আমাদের দেশের শাসক বা আমাদের দেশের নেতৃবৃন্দ বা আমাদের দেশের বিভিন্ন লোকদের আচরণ দেখলে এই বিষয়টা সাফ হয়ে যায় কেমন কেহ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক জানে কি না যে লোকটা আমাকে ভয় করতেছে জানে না আল্লাহর থেকে তার কিছু পাওয়ার আশা আছে না নাই देखें व्यक्ति आ मुस्लिम मुजाहिद जरा दिन प्रतिष्ठा प्रचेषायरत विभिन्न भाव बाधा दी विभिन्न भाव के, के प्रतिहत करते विभिन्न भाव तक विपदे फलार चेष्टा करते चेष्टा करते क्यों सरकार के भय कराया प्रशासन के भय करा रैप के भाया पुलिस के भय कराया অতচ সে বাধা দিতেছে প্রতিবন্ধক হইতেছে রেবে সরকার তার এই বাধা দেওয়ানের কারণে পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সে কোন পুরস্কার পাবে কোনো পুরস্কারের আশা নাই এরপরও এক সাথে সেই পথে কি দিতেছে বাধা দিতে আর আল্লাহর জন্য যদি সে কাজ করতো তাইলে অবশ্যই তো আল্লাহ তা কি করেন কি পাইতো ভয় করল না এরকম কি নাই পুরস্কার নাই তো এক লাস্তনখানে বেশি হয়েছে এখানে বেশি হয়েছে আসাদ দেখাশিয়া আল্লাহরে যেমন ভয় করার একটু বেশি ভয় করে এরা কারে মানুষকে এই শ্রেণীর ব্যক্তিবর্গ দুনিয়াতে এখন নাই এই জন্য আল্লাহর পথে নিহত হয়ে যাওয়া এটা কোনো কি না ব্যর্থতা না যারা নিহত হয়ে গেছে তারা অনুত্ত না অনুশোচনায় তারা দগ্ধ না বরং তারা জন্য আল্লাহর পরবর্তীতেছে যে তোমরা এই না না এই পথের মধ্যে তোমরা অটল থাকো দৃঢ় থাকো এই পথে যদি সামনে অগ্রসর হতে পারো তাহলে তোমাদের জন্য ওই বিশাল ধরনের কি আছে এমন পুরস্কার আছে যে পুরস্কারটা না নিয়ে গেলে মনের মধ্যে কি থেকে যাবে অনুতাপ আক্ষেপ থাকা যাবে কারণ শাহাদ আমি কি জীবন লাভ করি বারবার আল্লাহ রাস্তায় কি হই শহীদ হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতবাসীরা জান্নতে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসার আর কি করবে না কোন চিন্তা করবে কিন্তু শুধু শহীদ সে আবার আসার জন্য কি করবে কাছে আল্লাহ করবে যে বারবার আমি গিয়া কি করতে পারি শহীদ হয়ে আসতে পারি লিমা মিনাল কারা শাহাদ মার্যাদা দেখার কারণে একটু খেয়াল করি আমরা দুনিয়ার জীবন তো আমাদের একবারই না আবার হবে একবার এবং এই জীবন তার ব্যাপারে একটা নির্দিষ্ট সময় আমাকে দেওয়া আছে ওই নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগেও আমি মরবো না আর এই নির্দিষ্ট না না কিন্তু যদি এই নির্দিষ্ট সময় আল্লাহর জন্য জীবনটা আমি উৎসর্গ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি বাস এই ব্যক্তির ব্যাপারে ফির লেগে গেল সে মরে নাই এই নির্দিষ্ট সময় আসার পরে প্রত্যেকটা ব্যক্তি মরে যাবে কিন্তু যে আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে আছে তার ব্যাপারে নির্দিষ্ট সময়ে তো দুনিয়া থেকে সে চলে গেল এনতকাল তার হলো কিন্তু তার ব্যাপারে ধরনের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের কষ্ট বিভিন্ন ধরনের বিপদ আপদ একটার পর একটা কি করতে থাকে আসতেই থাকে আসতেই থাকে হাদিসের মধ্যে আসছে যে একটা বিপদে তাকে ছেড়ে দিলে আরেকটায় ধরে একটা ছেড়ে দিলে আরেকটায় কি করে ধরে অনুতপ্ত হওয়ার কথা এটা এত বর যেই জীবনটা যেই সাহাদতের জন্য বারবার দুনিয়ার মধ্যে আসার আকাঙ্ক্ষা করবে সেই শাহাদতটা যদি একবারও নিয়ে না যাওয়া যায় তাহলে কি পরিমাণ অনুতপ থেকে যাবে তারপরে আল্লাহ পাক শহীদদের জন্য তাদের দিলের ইসলাহের ব্যবস্থা কি করেন আল্লাহ পাক করে রেখেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম فاذا لقীতুমুলযীনা কাফুরু ফাযরবুর রিকাব হাতা ইযা আসখংতুমুহুম ফশুদদুল ওয়াসাক ফাইмма মান্নাম বাদ ওয়াইмма ফিদা আন হাতা তাযাল হারু আউযারহা যালিকা আসলে যে আল্লাপাক জন্য কারিমেদদের উদ্বুদ্ধ করছেন উৎসাহিত করছেন আসলে কি আল্লাহ পাক এর কোনও কি নাই ঠেকা নাই কেমন পরিষ্কার বলে দিতেছেন আল্লাপাক যে কিংতা আল্লাহ পাক ইচ্ছা করলে কাফেরদের থেকে নিজেই কি নিয়া নিতে পারেন প্রতি নিয়া নিতে পারেন না পারেন না এখন এই পরীক্ষা অংশগ্রহণ করার পরে যারা নাকি আল্লাহর প্রতি কি হয়ে গেল নিহত হয়ে গেল পরীক্ষায় ফেল করছে আল্লাহ নগদ তার ফল ঘোষণা করে দিতেছেন অনেক দেরি না কি আল্লা পথে আল্লা করে তার আমল নষ্ট করবেন বোলাহিরা তুমাল আল্লাহর পথে যদি মারা যাও অথবা কি নিহত আল্লাহর পক্ষ থেকে কি পাবে তুমি ক্ষমা পেয়ে যাবে नष्ट करबना ग्रहण करतर उ কি দিবেন এবং তার দিলের কি আল্লাহ পাক করে দিবেন এখানে একটা বিষয় দিলের আসলাহ শহীদের দিলের করে দিবেন যখন সে শহীদ হয়ে গেল আখেরাতের জগতেসলা হলো মানে আল্লাহর সেই ঘনিষ্ঠ সান্নিধ্য পাওয়ার জন্য তার দিলের যে উপযোগিতা প্রয়োজন সেটা সেখানে তার কি করে দিবেন সৃষ্টি করে দিবেন কিন্তু দুনিয়ার জীবনও একটা মানুষের প্রয়োজন আছে এর প্রয়োজন আছে আসলে শহীদের এসলাহ মৃত্যুর পরে না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কি হয়ে যায় শহীদের আসলাহটা কখনই হয়ে যায় দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একটা মানুষের কিসের প্রয়োজন আছে ইসলাসের প্রয়োজন আছে কেমনি হয়ে যায় হাদিসের মধ্যে আসছে مقدم ابن معدي كريم قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها ويزود 270 زاوله من الحور العين ويشفع في 70 من اقاربه سبحان الله ايه ده ويوزى على راسه تاج الوقار تاع মাথার মধ্যে মর্যাদার মুকুট পরায়া দেওয়া হয় তো মর্যাদার মুকুট পরায়া দেওয়া হয় লোকটা মর্যাদাবান না হলে তো মর্যাদার মুকুট পরা পরাণ হবেbadge ভাবে তাকে মর্যাদাবান আল্লা রবাহ আলমিন কাউকে বাহ্যিক ভাবে মর্যাদা মান বানিয়ে দিবেন সে ভিতরগত ভাবে মর্যাদার উপযোগী না হলে আল্লাপাকের নিয়ম এমন নেই আল্লাপাক নিয়ম হল কি আল্লাপাক বাতেনের উপযোগী রাখেন এটা সহজ একটা মেশাল একটা উপরে দিয়া একটা বকরি তার ভিতরের মেজাজ রুচি গুস্ত রক্ত এটা কিসের বকরির না কুকুরের উপরে দিয়া আকৃতি হলো একটা কুকুর তার ভিতরের গুস্ত রক্ত রুচি এটা কিসের কুকুরের না বকরির কুকুরের বাজারে বিক্রি করেন আর বলেন আর যদি উপরে দিয়ে বকরি হয় এটাকে আপনি কুকুর বলতে পারবেন আল্লাপাক জাহেরার বাতানের মধ্যে কি রাখছেন মিল রাখছেন এক ধরণে আমাদের দেশে ভণ্ড লোক আছে না আল্লাহ শৈতানের দিন শৈতান এসে ধোকাবাজ উপরে একটা ভিতরে কি আরেকটা আল্লাহ ধোকাবাজ না আল্লাহ জাহের আর বাতেন কি রাখছেন মিল রাখছেন উপরে দিয়া ল্যাংটা আর ভিতরে দিয়া মারে ভিতরে কিছু আছে বলছেন যে ভিত্তি কিছু আছে আছে তো দেখাই যায় ভিতরে আর কি থাকতো আসলে কি থাকে অন্য একটা বাতের মধ্যে আসছে ইমানের পরিপূর্ণ পোশাক তাকে কি দেওয়া হয় পরায়া দেওয়া হয় ইমানের পরিপূর্ণ পোশাক পরায়া দেওয়ার অর্থ কি সে ভিতরে পরিপূর্ণ কি হয়ে গেছে যার ফলে করেছেন। ইমানের পরিপূর্ণ পোশাক টুকরোই অর্থটা বলে দিই শহীদ আল্লাহাকের কাছে সে কয়টা মর্যাদা পায় ছয়টা হুফি তিন রক্তের প্রথম ফুটাটা পরার সাথে সাথে তার গুনা মাফ হয়েছে আবর্জনা নাই তার বিল পরিষ্কার হয়ে গেছে না ইমান পরিপূর্ণ আসবে না পরিপূর্ণ ইমান এসে গেছে তার মা আরে হতের পুরা নুরানি হয়ে গেছে আর আল্লাহ পাকের ওই মা কারণে তার শরীরের উপর যে আঘাত আসে এটা কি পায় না আল্লাপাকের সেই মারে যখন তার বিল জাগা নিয়ে আয় এরপরে ওই রকা মিনাল জাননা জান্নাতে তার যে আবাস যে আসন সেটা সে দেখতে শুরু করে দেয় জান্নাতের আবাস দেখা শুরু করে দিয়েছে আল্লাপের পাকের আর তার দিলের মধ্যে জায়গা নিয়েছে এই ব্যক্তির দেহের উপরে কি কষ্ট আছে রক্তের ফুটা প্রথমটা পড়ার সাথে সাথে তার গুণা নাই তাহলে তার পরকালে কষ্টের তো কোনো অবকাশই নাই এখন আর তারপরে তার দিলের ভিতরে নূর জাগা নিয়েছে মারের সাথে পরিপূর্ণ ইমান তার ভিতরে চলে এসেছে জান্নাতের দৃশ্য সে তার চোখের সামনে ভেসে উঠছে এটাকে কি ছিন্ন ভিন্ন করা হইতেছে নাক কান কাটা হইতেছে এটাকে জন্তু জানুয়ারে চিরা খাইতেছে না কি হইতেছে না এটার উপর বুলডুজার দিয়েছে এটার উপর দিয়ে না ট্যাঙ্ক দিয়েছে এরপরে সে এই জন্য হাজি সে রসল হোসাম বলছেন কি শহীদ মিনলে ইল্লাহাদসিদ কতলের আঘাত ততটুকু পায় না শুধু পায় যতটুকু তোমরা কে হিত্র আর কামরের দ্বারা তো পিত্রের দ্বারা কতটুকু আঘাত পায় না শহীদ এই পরিমাণ প্রথম খুঁজে লাগার সাথে সাথে যতটুকু এরপর এক ফুটা রক্ত বের হয়ে তা শেষ ওই মৃত্যু যার হবে এই কি তাহলে কত বড় যদি শাহাদতের আর কোন ফজুলত না থাকতো শুধু মৃত্যুর কষ্ট থেকে বাড়িতে যাওয়ার এই নিয়মটা পাওয়া যেত তার জন্য সমস্ত দুনিয়ার মানুষ শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাওয়া উচিত ছিল কারণ মৃত্যুর স্বাদ ভোগ করা ছাড়া জীবন থেকে কি করতে পারবে না বিদায় নিতে পারবেন কুল্লু না আর মহতের একেবারে সবচেয়ে নিম্ন পর্যায়ের স্বাদ স্বাদ কি রসুল বলেছেন যে একটা জেন্ট বক্রি জেতা থাকা অবস্থায় তার চামড়া খসায় ফেললে যে কষ্ট এই পরিমাণ কষ্ট না। তিনি এটাও লিখছেন যে তার একটা পশমের ঘোড়া দিয়েই এই পরিমাণ কষ্ট হইতে থাকে যে এই কষ্টটাকে যদি দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে পুরো দুনিয়াবাসী এই কষ্টের কারণে মরে যাবে সহ্য করতে পারবে না কেন যে মারা যাইতেছে সে এই কষ্টটা ভোগ করতে থাকে আমরা তো হলো কঠিন দেখতেছি না এটা আল্লাপে উদরত যে বড় ধর হালত যখন শুরু হয়ে যায় কারণ একটা পর্দার ভিতরের বিষয় দুনিয়ার মানুষের কি করেন এটা দেখে না যেমন এক ব্যক্তি ঘুমাইয়া স্বপ্নে দেখতেছে স্বপ্নে দৌড়াইতেছে হাঁটতেছে খাইতেছে পার্শ্ববর্তী ব্যক্তি জাগ্রত বসে আছে বৈশাখের সাথে তুমি পাশে থেকে কি না দেখতেছে না ঠিক ওই যে নাকি মারা দিতেছে সেই কষ্ট গুলি কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হয় হাদিসের মধ্যে এসেছে যে কবরের মধ্যে মৃত ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হয় তার এমন এমন হাতুড়ি দিয়ে কি দেওয়া হয় পিটা দেওয়া হয় যে পুরোবীর মধ্যে যদি সারা পৃথিবীর প্রতিক্রিয়া গ্রহণ করে না গাই রস্তাকালীন শুধু শুনতে পায় না কে মানুষ আর জিন এই শহীদ এই মৃত্যুর কষ্টটা থেকে সে কি পাওয়া যায় মুক্তি পায় যায় মৃত পরে কবরের আযাব হইয়া গেছে না সে কবরে ওই উমানু মিন আযাবিল কবর কবরের আযাব ও মিনা আল ফাজাইল اکبر কবরের আযাব থেকে ওশে কি নিরাপদ হাশরের মাঠের ভয়াবহ সেই কিয়ামতের প্রয়াণ করি বিপদ থেকে ওশে কি কিয়ামতের অবস্থা নাকি ইয়াউমা তাহালুকু কুল্লু মুরযিয়াতিন আম্মা আরযাত ওয়া তাযাউ যেপদ তাদের কি কি করবে না স্পর্শ করবে না যেই দিন দুগ্ধ দানকারিনী মা তার শিশু কি ভুলে যাবে পেটের ভিতরে কারো বাচ্চা থাকলে বাচ্চা কি হয়ে যাবে প্রসব হয়ে যাবে বিপদের প্রচন্ডতার কারণে চুল দাঁড়ি যাবে মুহূর্তের ভিতরে সেই প্রচন্ড বিপদের মধ্যে হাসরের মাঠে শহীদের অবস্থা কি হবে আল্লাহ সব হাসর মাঠি ব্যস্ত এমন কি আম্বিয়া আলহিম সাল্লা তু আসাল্লাম পর্যন্ত সেই দিন কি বলতেছেন আল্লাহ সাল্লিম সাল্লিম আয় আল্লাহ বাচাও বাঁচাও নবীদের উক্তি সেই দিন কি হবে আল্লাহ সবাই অতিষ্ঠ হয়ে যাবে হাসরেরই কষ্ট সূর্য কত ঢুকু নীল কি এক হাত উপরে সেই প্রচন্ডে সব অতিষ্ঠ হয়ে চাইবে যে জাহান্নে যায় আর জাননাতে যায় আমাদের হিসাব হয়ে এ জায়গা থেকে মুক্তি পাই সব দৌড়াইয়া যাবে লম্বা হাদিসের মধ্যে আসছে বুখারি শরীফের দৌড়াই যাবে কাছে আধ আপনি আমাদের পিতা আল্লাহাক আপনারা এই নিজের হাতে কি করছেন আপনি আমাদের জন্য সুপারিশ করেন দেখতেছেন আমরা কি বিপদের মধ্যে আল্লাহ সুপারিশ করেন আমাদের হিসাব শুরু করে দিচ্ছে যাই হোক লম্বা চোরা আলোচনা বলবেন আল্লাপাক এমন রাগ করা করছেন যে এমন রাগ আর কখনো করবেন না আর কখনো করেন ইহরি আমার নিজের নিয়ে আমার চিন্তা অন্য কারোর কাছে কি করবে আসবে সেই ভয়াবহ বিপদের দিন সোহাদাদের অবস্থাটা কি হবে আল্লাহ হাসর বাসী এই আজাবের মধ্যে আর সোহাদারা তারা হাসরের মাঠে সেই দিন উঠবে কিনিয়া আল্লাহওন তাদের রহম নিয়া রক্ত নিয়া তাদের এই সমস্ত অবস্থা সমস্ত হাসরবাসী তাদের জাগা করে দেবে সবার স্থান তাদের জন্য ছেড়ে দেবে তারা আনন্দ ফুর্তিতে ঘুরতে থাকবে ফেরেশ তাদেরকে জান্নাতের বিভিন্ন এলাকা দেখাইতে থাকবে তখন তারা ভাববে যে আমরা দেখে আসি হাসরবাসীর কি অবস্থা আল্লাপাক হিসাব নিকাশ নিতেছেন কিভাবে হাসরের দিন আল্লাপাক সবার হিসাব নিবেন আর ফেরস হিসাব দিবেন আরে সুহাদ কি দিবেন হিসাব দিবেন যে তোমরা জীবনে যা যা করেছ গ্রহণ করো একটু নিজের জীবনটাকে মর্যাদা পায় হাসারে মাঠে উঠবে বিআইপি মার্যাদায় সব স্থান করে দিবে তাদের তার রং হবে কিসের রক্তের আর গ্রান হবে কিসের মিষ্কের এই তার রক্ত রক্ত সাধারণত কি যখন নাকি কি হয়ে যায় জমাট বান্ধা যায় কি হয়ে যায় কালো হয়ে যায় না কিন্তু হাস রক্ত রং হবে জাফরান কিসের রং হয়ে যাবে জাফরান রক্ত কালো হয়ে জমাট হয়ে গেলে এটা বিচরি হয়ে যায় কুচিত হয়ে যায় সেখানে এটা কুচিত হবে না কি হবে সুন্দর হবে জাফরানের রং হয়ে যাবে মানুষের শরীরের মধ্যে যদি আঘাত লাগে যদি খত থাকে চেহারা ফারা কপালের আঘাত দেখতে কি হাসরের মাঠে সোহাদাদের এই চেহারার দাগগুলো এই ফারাগুলো এই আঘাতগুলো বিবচ্ছ দৃশ্য নিয়ে আসে উঠবে না না এক একটা আঘাত তার জন্য এক একটা সৌন্দর্যের কারণ হবে রক্তটা যেমন সাধারণত রক্ত যখন নষ্ট হইয়া দেরি হওয়া যায় তখন দুর্গন্ধ আসে কি আসে দুর্গন্ধ আসে না কোরবানির সময় দেখেন যখন গরুর রক্তি পরিষ্কার না করা হয় রাস্তাঘাটে তখন এটা কি হয়ে যায় দুর্গন্ধ এমন একটা উৎকট গন্ধ যেটা দিয়া চলাফেরা করা পর্যন্ত যায় না কিন্তু সেই উৎকট গন্ধওয়ালা বিষয়টা এটা সেখানে কি হয়ে গেছে মেসকের গ্রাম হয়ে গেছে তো তার এই যেগুলি যে বস্তুগুলি ছিল তার জন্য কিসের নিম্নমানের সেই সবগুলি তার উন্নত মানের হয়ে গেছে কারণ সে একটা সে ব্যক্তি গেছে একটা অপদার্থ নামে তার নাম হয়ে গেছে তার অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলি কি অবস্থায় পৌঁছবে এই জন্য এক একটা রহম এক একটা আঘাত এক একটা সৌন্দর্যের কারণ হবে দুনিয়ার মধ্যে আমরা খেয়াল করে দেখব যে কোনো মানুষের প্রতি মানুষ পাগল হয়ে যায় কাউকে ভালোবাসে কারো দাঁত দেখা দাঁতটা এত মুক্তার মতো যে এই মহিলার দাঁত দেখা তার প্রতি অনেক আশা করে গেছে না কারো নাকটা এত সুন্দর যেন নিজের হাতে বানাইছে নিজের হাতে বানাইলে বানাইতে পারতো কিনা কিন্তু মানুষ বলে শুধু নাকের কারণে তার জন্য কি হয়ে গেছে অন্য অন্য অঙ্গ স্বাভাবিক কিন্তু নাকটা কি এমন এক ধরনের জঘন্য ধরনের যে মানুষের দিল রেখি গেড়ালয় কে গেল কারোর চোখ এমন সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক কিন্তু চোখটা কি একেবারে হত্যাগল না ঘটনা ঘটছিল মহিলা না এক পুরুষ তার জন্য অনেক বুলিয়ে কি পাগল হয়ে গেছে কই কি চোখ দেখলে আর কি নিজেরা ধরে রাখতে পারে না এই চোখটা এমনই আসলে আল্লাহ এমন বানায় রাখছে না এক একজনের এক একটা সৌন্দর্য কি করছে দেয়া রাখছে শহীদের দেহের উপর যে পরিমাণ আঘাত লাগছে সেই পরিমাণ আলাদা আলাদা অনন্য এমন সৌন্দর্যতা নিয়ে আসে হাসরে মাঠে উঠবে এটা তার জন্য ক্ষতিকর হলো না তার জন্য উপকারী দেখতে দেখা যাইতেছে এটা এই স্বাভাবিকই কিন্তু এটা তার জন্য এমন মর্যাদাকার বিষয় হয়ে গেছে আল্লাহ তারপরে ওয়ুজা রুমিন আজাবিল কবরি ওয়াইমিন আকবর যাবতীয় কিছু টেকি শ্রেষ্ঠ যে দুনিয়ার জন্য আমরা জীবনটা দিতে পারতেছি না সেই পুরা দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ একটা ইয়াকুট আর মুকুটের দিকে একটা ইয়াক দিয়ে না আচ্ছা যেই ব্যক্তির বাহত্তরটা হোরের সাথে বিবাহের ব্যবস্থা হইতেছে এই ব্যক্তির কাছে দুনিয়ার এই হাঙ্গামা শাহাদতের সময় যে বোমা ফুটতেছে গুলি ছুটতেছে এইগুলি তার কাছে কি কষ্টকর মনে হবে না বিবাহের পক্কা মনে হবে আরে বাহাত্তরটা হুড়ের সাথে কি কষ্টকর মনে হবে ভীতিকর মনে হবে না তার কাছে আনন্দদায়ক মনে হবে এটা আর উৎফুল্লকর মনে হবে তার কাছে এটা আল্লাহ ওই খাতা দেখানে বলতেছে যে জান্নাতের যেই কমনীয় সেই আকর্ষণীয় নারীরা সাজ সজ্জায় তারা একেবারে সজ্জিত আছে তারা তোমার তাদের দুলা তুমি নিজে লাল মিন্দি পয়া দেখো এই দুলহানে তোমারে কিভাবে কি করে কুলেটাই নাই সাধারণত দিয়ার আগে দিয়া মিন্দি পরে একটা কি আছে প্রথা আছে না তো এটা বলতেছেন তুমে তো দুর্খ মেহদি ল হাদান খবর হো বাঘ জন্নত কী নাজনি তুমি দুহন হি হুমি তু দুহ দের কী সহদি লমো নারীরা সে তো তোমারই দুলহান তোমারই বধু সে এখন তুমি এইটার জন্য আর দেরি করতেছে কেন এই লাল মিন দিয়ে একটু লাগাই দেখো যে সে তোমাকে কি করে নিতেছে আলিঙ্গন করে নিতেছে তার দুলহা হয়ে যেতেছে তুমি নগর আসলে বাস্তবে আল্লাহাক এই অনুভূতিটা তাদেরকে দিয়ে দেন বলেই দুনিয়ার এই সমস্ত হাবিজাবির আর কোন কি থাকে খবর থাকে না আনন্দের সাথে সে চলে যেতে পারে বলেছেন। যে সত্তর জন আত্মীয় স্বজনের জন্য তার সুপারিশ কি করা হয় কবুল করা হয় একটু খেয়াল করে দেখি দুনিয়ার মধ্যে একটা মানুষ যখন এমপি হয় মন্ত্রী হয় সে কয়জনকে উঠা দিতে পারে কিন্তু জাহান নামের উপযোগী হয়ে আছে ইমানদার জনকে যদি আল্লাপাকের কাছে সুপারিশ করে মুক্ত করে দিতে পারে তার মর্যাদাটা কোন পর্যায়ে মর্যাদার উপর কি করিয়া ভিত্তি এরপরে শাহাদতের মর্যাদার সাথে সাথে যদি তার কি থাকে অন্যান্য নেইটার অবস্থাটা কি হবে হাদিসের মধ্যে একাদেশ মধ্যে আসছে যে জান্নাতের মধ্যে দরজা আছে স্তর আছে কয়টা জান্নাতের মধ্যে স্তর জান্নাতে কয়টা সাধারণত দুনিয়াতে আমরা এটাতে কি হিসাবে বুঝি দুনিয়াতে কি হিসাবে বুঝি র্যাঙ্ক হিসাবে বুঝি না যেমন নাকি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলি এক একটা কি র্যাঙ্ক স্তর তারপরে সেনাবাহিনীর মধ্যে আছে মেজর তারপরে কর্নেল ব্রিগেডিয়ার তারপরে মেজর জেনারেল তারপরে মেজর জেনারেল তারপরে হল আচ্ছা জেনারেল যাই হোক এই স্তর গুলি আছে না এক একটার চেয়ে এক একটা বড় মর্যাদাকর বিষয় না জান্নাতের মধ্যে এমন মর্যাদার বিষয় আছে কয়টা স্তর আছে কয়টা একশোটা সাধারণ ভাবে জেহাদ সারা যারা জান্নাতে ঢুকবে এরা শুধু কি পাবে জান্নাতের সাধারণ নাগরিক হবে আর এই একশোটা র্যাঙ্ক রাখা হয়েছে কাদের জন্য রাস্তায় জন্য ল মুজাহিদাহ রাস্তায় আল্লাহাদ করতে গিয়ে যারা শহীদ হবে তারা এই শাহাদা তো সে পাইছে এখন এই মর্যাদার সাথে সাথে অন্যান্য ন্যাক আমল তার যে পরিমাণ থাকবে আল্লাহাক শহীদদের ব্যাপারে বলছেন তাদের আমল কে নষ্ট করবেন না আল্লাহ পাক নষ্ট করবেন না সুতরাং সে তার ন্যাক আমল অনুযায়ী একশোটা স্তরের কোন স্তরের দেশে অবস্থান করে সে র্যাঙ্ক হবে। এ রংকগুলি সাধারণ জান্নাতিদের জন্য না কাদের জন্য মুজাহিদদের জন্য শহীদ হওয়া লাগবে রসুল সাল্লাই পর্যন্ত আল্লাহ রসুলকে শাহাদতের মর্যাদা থেকে কি করে নাই বঞ্চিত কারণ রসুল মৃত্যুর আগে দিয়ে বলতেছিলেন ইনি মিন সামিল সাহাতিলি কি জান হাদিসের মধ্যে আসছে ওই ইহুদিয়া মহিলা যে রসোজনকে যে বিষ খাওয়াইছিল খাই পারে সেই বিষের ব্যথা আমি এখনো কি করতেছি এই জন্য আল্লাহাক রসুল শাহাদা কি করছেন অথচের মর্যাদা মর্যাদার চেয়ে কিছু এরপর আল্লাহাকের মর্যাদা কি করছেন দান করেছেন সাহাবা এরাম রিজওয়ানুল্লাহি আলহিম আজমা আইনের দিকে আমরা দেখি যে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাই তাদের আশি পার্সেন্ট ই ছিলেন তারা শাহাদ উপলব্ধি করছেন সাহাবাইকরমা না নমুনা না তাদের মধ্যে আশি পার্সেন্টে কি ছিলেন শহীদ ছিলেন শুধু বড় বড় সাহাবা ইকরামের অবস্থাটাই দেখেন খোলা রাশিদিন কয়জন চারজন রাজি আল্লাহ ওনার জায়গায় আছেন ওমর ওসমান আলী তিনজন কি শহীদ অথচ ইসলামী খেলাগত সেই সময় এমন মজবুত সেই সময় তাদের শহীদ হওয়ার কি করা যায় না কল্পনাই করা যায় না এরপর আল্লাহ যদি ফুলফে এর আশি দিনের ব্যাপারে আম সাহাবি কর্মের ব্যাপারে ইতিহাস ঘাটলে দেখা যায় যে তাদের আশি পার্সেন্ট কি শহীদ কিন্তু তাদের মধ্যে হাফে কয় পার্সেন্ট আশি পার্সেন্ট না তারা শাহাদতের পথে না হেঁটে বসে ফেসে মসজিদে নবীর মধ্যে থেকে কোরআন করিমের হ্যাপটা শেষ করে ফেলতে পারতেন না সাহাবাহামের মধ্যে কয়জন আরো সবাই ফাঁকাহাতের পিছনে বেশি ফকি হওয়ানোর পিছনে নিজের জীবনটা লাগাই দিতে পারতেন না কিন্তু শাহাদতের পিছনে জীবনটাকে ব্যয় করে দিলেন তারা কি বুঝেন না দিনের সহিবুজ হয় নাই এরা কিছুজন কিন্তু অধিকাংশই কি দেখেন সব সাহবাই তারা তারা এই হাদিসির দর চালু করে দিতে পারতেন না পারতেন কিন্তু তারা দিনের সহি বুঝ তাদের মধ্যে ছিল যে বড় মর্যাদা বান হওয়া যায় কিভাবে এর সঠিক বুঝ কাদের ভিতরে ছিল তারা ওই বড় মর্যাদার পিছনে জীবনটা কি কি করছেন ব্যয় করছেন না এই কথা বলবো যে তারা সঠিক বিষয়টা কি করতে পারে নাই বুঝতে পারেনি বিষয়টা এমন না না তারা সহি এবং সহি পথেই তারা কি করতেন শুধু বুঝছে না চলছে না তাদের দিল আল্লাহ তালা কি করছেন পরীক্ষা করেন তাদেরকে আলহিমের ইয়ে প্রত্যেকের ব্যক্তিগত ঘটনা তো অনেক শাহাদতের ক্ষেত্রে হারামী মিলহান মারা হয়েছে তিনি কি মাথার মধ্যে রক্ত কি করা শুরু দিছে মা খানি শুরু করে দিছে আর কি বলতেছে ফুল কাবা আমি সফল কাম হয়েছি রবের শপথ মানে সফল কাম হয়েছে যার কারণে ভাবে জীবনটাকে বিলাই দিচ্ছেন আর তাদেরই অকাতারে আল্লাহর দিনের জন্য জীবন বিলাই দেওয়ার কারণেই সেই সময় দিনকে কেউ আকায় রাখতে পারেনি সারা পৃথিবীর মধ্যে কি হয়ে গেছে বেপকাই কোথায় ইসলাম কি হয়ে গেছে আল্লাহ করে দেওয়ার জন্য তারা এইভাবে প্রস্তুত ছিলেন আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন আসলে যে আল্লাহর জন্য নিজের উৎসর্গ করবে আল্লাহ তালা তারা কি করবেন প্রতিষ্ঠিত করবেন ফানা ফিল্লা কি রাজ মুজমার হে আল্লাহর জন্য ধ্বংস হয়ে যাওয়ার ভিতরে হলো নিজের অস্তিত্বের রহস্য আমরা মনে করি নিজের বা সার্থকতা এর হলো নিজের অস্তিত্ব না না আল্লাহর জন্য বাঁচায় রাখা না আল্লাহর জন্য ধ্বংস করার মধ্যে হলো নিজের বাঁচার রহস্যটা যে ব্যক্তি মরতে জানে না সে কি জানে না বাঁচতে জানে না একটা দানা একটা বীজ নিজের ধ্বংস করে দিয়ে সে গাছ উৎপাদন করে সে মিটাই দিয়া ধ্বংস করে দিয়া সে চিরস্থায়ী গাছে হয়ে গেছে সাজারাতুন আসলোহা সাহিতা উকুলাহা কুল্লা হিহা চিরস্থায়ী হয়ে গেছে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে চিরস্থায়ী জীবন তান করেন আসলে বাস্তবে দুনিয়ার মধ্যে আল্লাহর দিনটা মাধ্যমে ব্যক্তি দায়ী হবে কথা আরো লম্বা রয়ে গেছে তারপরও শুধু নিজেদের উপলব্ধির জন্য বলতেছি ব্যক্তি দো চিরস্থায়ী হবে তার নিজের জীবন দেওয়ার মধ্যে কিন্তু এই ব্যক্তির নিজের চিরস্থায়িত্বের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহর দিনের স্থায়িত্বের একটা ফল নগত রয়ে গেছে একটা নগদ ফল হবে যে দুনিয়ার মধ্যে আল্লাহর দিন কি হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে স্থায়ী হয়ে যাবে জিন্দা হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে আল্লাহ হয়ে গেল তার নিজস্ব জিন্দিগিও হয়ে গেল দুই দিন একসাথে আল্লাহ পাক তাকবে আর একটা বাস্তব নমুনা শহীদ যে জিন্দা সে যে মরে নাই আল্লাহ পাক শহীদদের কারামত প্রকাশের মাধ্যমে বিভিন্ন খানে কি করতেছেন প্রকাশ করে দিতেছে বর্তমানে আফগানিস্তানের মধ্যে আফগানিস্তানের যে যুদ্ধে সারা পৃথিবীর কি জিন্দা আল্লাহ শহীদ মারা যাই জানাজা পরে ফেলা হয়েছে শহীদের কিন্তু কি নাই দেখতেছে হাসতেছে অন্যান্য সাথীরা বলতেছে কি যে সে তো মৃত্যুবরণ করে নাই তাদের যে কমান্ডার সে বলতেছে আরে না সে মারা গেছে এটা শহীদের আসলাম এদের এই শাহাদ ঘটনা গুলি দেখতে গিয়ে বলছেন এমন এমন ব্যক্তিদের থেকে আমি ঘটনাগুলি দেখতেছি যেই ব্যক্তিগুলো এমন বিশ্বস্ত ইমাম বুখারি যদি থাকছেন তাহলে তাদের সনদে হাদিস বয়ান করলেন এবং এই ধরনের ব্যক্তিদের থেকে ঘটনা একটা দুইটা না মোতাবাতির মানে প্রচুর পরিমাণে বর্ণিত এদের কারামতের ঘটনা এই বাস্তবে আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ কুদরত এদের মাধ্যমে আমাদের বাংলাদেশও এই যে একটা দুইটা ঘটনা শুধু ইশারা করে দিতেছি আফগানিস্তানের সহি রহমত উল্লা হাবিজ জুজুরের এক নাতি তাকে পনেরো দিন পরে করাচিতে আনা হয়েছে সম্পূর্ণ তাজা তার শরীর শাহাদ পনেরো দিন পরে করা হয়েছে সম্পূর্ণ তাজা একেবারে আমাদের বাংলাদেশের একটা ঘটনা মুস্তফা আল মাদানী উনার নাম আপনারা কেভাবে শুনছেন কিনা জানি না এই দেশে উনি ছিলেন আরবের উনি এই দেশে তাও হেদের দাওয়াত দিতেছিলেন এবং মানুষদের আকিদা ঠিক করণের পিছনে উনি খুব মেহনত করছেন গঞ্জে ওনাকে শহীদ কি করা হয়েছিল মুস্তফাগঞ্জে কি করা হয়েছিল সেস্তফাগঞ্জে মুন্সীগঞ্জে ঢাকার মুন্সীগঞ্জের মুস্তফাগঞ্জ করা হয়েছিল তো সেখানে যারা ওনার লাশ প্রত্যক্ষ করছে আমার এক ভাই ছিলেন বড় তখন পড়তেন তো ওনাকে লালবাগে আনা হয়েছে তিন দিন পরে ওনার শাহাদিন পরে লালবাক তিনি বলছেন যে আমাদের ওই ভাই মাহমুদুর রহমান যে তার লাশ আমরা হাতায় হাতায় দেখছি একেবারে তাজা তার শরীর এবং একের নগদ রক্ত টপ ট পরে তিন দিন পরে শরীর শক্ত হয় নাই লাশের তাজা মানে লাশের যে একটা সজীবতা এর মধ্যে কোন কি আসে নাই পরিবর্তন আসে নাই রক্তের রং কোনো পরিবর্তন হয়নি আল্লাহ পাক এই বিষয়গুলি কিছু কিছু কি করেন দেখায়া দেন আমাদের কি হওয়ার জন্য উৎসাহের জন্য এরপরও যদি আমরা এইগুলির প্রতি অনুপ্রাণিত না হই এই ভাগ্যটা নিয়ে মরতে না পারি দেখতে না পারিদের আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ দিনের জন্য উৎসর্গিত হইয়া শাহাদ মৃত্যু নসিব করুন আল্লাহম শাহাদ